বাংলা পিস টিভি থেকে দিনই আলোচনা শুনছেন ইসলামী অর্থনীতিতে হালাল ও হারাম পর্যায়ক্রমে যে আলোচনা আমরা করে আসলাম আজকের আলোচনা তারই একটি অংশ কোন পণ্যকে গুদাম করে রেখে বাজারে আগুন সৃষ্টি করে নিজে ধীরে ধীরে ছেড়ে তার মাধ্যমে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা এটা ইসলামের বৈধ না বাজারে যখন প্রয়োজন আছে তখন আপনাকে বাজারে মাল ছাড়তে হবে আটকে রেখে আপনি ব্যবসা করবেন এবং বিশেষ করে দাম বাড়াবেন এটা ঠিক না আক্রার সময়ে যখন খুব মানে দাম বেড়ে যাবে তখন আপনি আটকে রাখবেন তখন আপনি নিজে হচ্ছেন গুণাহার এ কথা আমরা আগে বলেছিলাম এখন একটা প্রশ্ন হয়তো আপনাদের মনে ঘুরঘুর করবে সেটা হচ্ছে যে চাষি যখন ঝাড়াই মারাই করে তখন সাধারণত শস্য দাম কম হয় ফসলের দাম কম হয় এখন সে যদি তার ফসলকে মড়াইয়ে বেঁধে রাখে নিজের বাড়িতে জমিয়ে রাখে তারপর যখন দাম বাড়ে তারপর বিক্রি করে এটা কি ওই পর্যায়ের এটা ওই পর্যায়ে না কারণ চাষি সে বেচারি কষ্ট করে চাষ করেছে সেও দুটো পয়সা বেশি পেতে চায় সুতরাং যখন ঝাড়াই মারাইয়ের সময় হবে তখন যদি বিক্রি করে সব সস্তা আর তখন হয়তো অনেক সময় এমনও হতে পারে পয়সা প্রয়োজন নেই তখন মোরাই বেঁধে রাখে ঘরে রেখে থাকে তারপরে দাম যখন বাজারে বাড়ে তখন আস্তে আস্তে বিক্রি করে এটা কিন্তু ওই পর্যায়ে নয় যে পর্যায়ে ব্যবসায়ীরা মহাজন্ডা বাজারের পণ্য আঁকড়া করার জন্য গুদাম জাত করে রাখে অনুরূপ দুর্ভিক্ষ বন্যা ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের সময়ে দেখবেন দাম বেড়ে গেছে সব জিনিসের সেই সময়ে আপনি সুযোগ নিয়ে জিনিসের দাম অতিরিক্ত মাত্রায় বাড়িয়ে দিয়ে ব্যবসা করলেন এই সময় মানুষের চাহিদা আছে আর অনেক শস্য নষ্ট হয়ে গেছে আর সেই সময়ে ওই দুর্বল শ্রেণির মানুষ যারা ক্ষতিগ্রস্ত দুর্যোগগ্রস্ত মানুষ যে সময়ে খাবারের প্রয়োজন আছে হাহাকার উঠেছে আর আপনি সেই সময়ে আপনার মাল আপনার ব্যবসা বাড়ানোর জন্য আপনার অর্থ বাড়ানোর জন্য আপনি দাম বাড়িয়ে ওইভাবে আটকে রেখে বিক্রি করছেন অতিরিক্ত মাত্রায় বাড়িয়ে দিয়েছেন ভিড়ের সুযোগে সদ্ব্যবহার করে গাড়ির ভাড়া ভাবে বাড়িয়ে দিয়েছেন না। এটা মৌসুম থাকে সেই মৌসুমে যখন ভিড় বাড়ে তখন গাড়ির ড্রাইভাররা গাড়ি ভাড়া বাড়িয়ে দেয় তাই না এমন হয় না হয় না বিশেষ করে মক্কা মদিনে হজের সময়ে দেখবেন যে দু কিলোমিটার রাস্তা যেতে দু লাগে সেই জায়গায় আপনার কাছ থেকে নিচ্ছে বিশ রিয়াল ৪০ রিয়াল কেন আপনি বাধ্য আপনি হজ করতে এসছেন বাইরে থেকে এই যে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে আপনি অর্থ উপার্জন করছেন এই অর্থ হালাল কিনা আপনাকে ভেবে দেখা উচিত এইরকমই একটা নিষিদ্ধ ব্যবসা অপরের ব্যবসার ওপর ব্যবসা কোনো পণ্যের ওপর কেতা বিক্রেতার দরদাম চললে তৃতীয় কেতা ওইখানে এসে দাম বেশি দিয়ে ক্রয় করা অথবা কেতার কাছে উপস্থিত হয়ে তার থেকে কম দামে পণ্য বিক্রয় করা এবং পূর্বের ওই চুক্তি ভঙ্গ করা ইসলামে বৈধ নয় যেমন শামসুল জমি বিক্রয় করবে কামরুলকে দাম দর কথাবার্তা পাকা পাকাপাকি মাঝখান থেকে বদরুল শামসুলের কাছে গিয়ে বললো তুমি যে দামে জমিটা দিচ্ছ আমি তার থেকে দশ হাজার টাকা বেশি দেবো শামসুল লোভে পড়ে কামুলকে জমি দেবে না তখন বদরুল যে ভাঙাচ্ছে যখন খদ্দের তখন সে বদরুলকে দশ হাজার টাকা বেশি নিয়ে জমি বিক্রি করবে মাঝখান থেকে এই বদ্রুল কি করলো খদ্দের ভাঙিয়ে নিজে দশ হাজার টাকা বেশি দিয়ে অপরের ব্যবসার ওপরে ব্যবসা করলো আর এটা যায়জ না অথবা শামসুল ধান বিক্রয় করবে কামরুলকে দাম দর কথাবার্তা একরকম পাকাপাকি মাঝখান থেকে বদ্রুল কামরুলের কাছে গিয়ে বলল তুমি যে দামে ধান নিচ্ছ আমি তার থেকে দশ টাকা রেট কম নেব আমার কাছে নাও তার মানে কামরুলের কাছে নিয়েও না আমার কাছে নাও এক দেওয়ার সময় এক নেওয়ার সময় মানে এইভাবে ব্যবসার ওপরে ব্যবসা করা হয় তার ফলে কামরুল শামসুলের সাথে কথা ভঙ্গ করে বদরুলের কাছ থেকে ধান ক্রয় করে অথবা কারিমুল আরিফুলের কাছে একটা জিনিস কেনার জন্য দাম দর করছে মাঝখান থেকে হাফিজুল বলল এই দামে এর চাইতে ভালো জিনিস আমি তোমাকে দিতে পারি এইভাবে ব্যবসা চুক্তি চলছে সেই সময় আপনি গিয়ে তাদের ফাঁকে ঢুকে ব্যবসা করতে চাচ্ছেন ফলে কারিমুল সেই ভাঙানিতে কান দিয়ে আরিফুলের নিকট সেই জিনিস না নিয়ে হাফিজুলের নিকট সে জিনিস নিল এমন ধরনের ব্যবসা ও খদ্দের ভাঙানো ইসলামে বৈধ নয় এবারে হাদিসুন আবু হর রাজি আল্লাহ তালামু বলছেন নাহা রাসুল্লাহ সাল আলহি ও সাল্লাম আনি তালাক্কি রাসুল্লাহাম নিষেধ করেছেন তালাক্কি থেকে তালাক্কি কি শহরের বাইরে গিয়ে খদ্দের ধরে সেখান থেকে মাল কিনে নিয়ে এসে বাজারে বিক্রি করা আপনি দেখছেন পাড়া গ্রামের লোক গেয়ো মানুষ আপনি শহরে বা চালাক ব্যবসায়ী আপনি তখন ব্যবসার মাল ওই বাইরে থেকে কিনি যাতে করে বাজারের রহস্য বাইরের লোক বুঝতে না পারে আপনি বাইরে থেকে কিনে নিয়ে এসে বাজারের ভিতরে ইচ্ছা মতো বিক্রি করছেন এটা ইসলামে নিষেধ ইসলাম হল কি যার মাল সে নিজে বাজারে আসুক নিজে বাজারের ভাব বুঝে নিজে বিক্রি করুক শহুরে কোনো লোক বাইরে গিয়ে লোকের কাছে মাল কিনে বাজারে ইচ্ছা মতো বিক্রি করবে এটা হবে না তারপর ওয়াই আফতা আল মহাজ রলীলা আরাবি কোনো মহাজের ব্যবসায়ী যেন আরবি মানে বদুর কাছ থেকে বদু মানে বেদুইন বেদুনের কাছ থেকে মাল না কেনে ওয়ান তস্তারে তালমার আত তালাকা উখতিহা একটা একটা অন্য বিষয় একই সঙ্গে বলা হয়েছে যে যখন আপনি কোনো দ্বিতীয় বিবাহ করবেন তখন যেন যাকে বিবাহ করছেন আপনি সেই মহিলা প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার শর্তে না দেয় যে হ্যাঁ ঠিক আছে আমি ওকে বিয়ে করব কিন্তু আপনার প্রথম স্ত্রীকে তালাক দিতে হবে এরকম হয় না হয় না মানে আমি আপনাকে বিয়ে করতে চাই কিন্তু আপনার যে বউ আছে ও বউ আমি চাই না কিন্তু হালাল ইসলামে চাটে পর্যন্ত নিষেধ করবেন সে হালাল থেকে নিজের সুখ নেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের বিষয়বস্তু যে কোন মুসলিম যেন কোনো মুসলিম ভাইয়ের ক্রয় বিক্রয় মানে দাম দর করার সময়ে গিয়ে মাঝখান থেকে টপকে নিজের জন্য দামদর না করে তারা ব্যবসা যতক্ষণ না ছেড়ে দিয়েছে তারা যতক্ষণ হয় ব্যবসা করলো না হয় করলো না যদি ছেড়ে দেয় তখন আপনি জান তেমনি অন্য এক হাদিসে আছে যে কোনো মুসলিম ভাই যখন কোনো মেয়েকে পায়গাম দেবে তখন সে পায়গাম না দেয় কিংবা জামাইয়ের ক্ষেত্রে মনে করুন একজন লোক একটা লোককে জামায় বলে ঠিক করেছে বিয়ের সাথে সব ঠিক কথাবার্তা হয়ে গেছে মাঝখান থেকে এক লোক গিয়ে বললো অমুকের মেয়েকে বিয়ে করো না আমার মেয়েকে বিয়ে করো কিংবা অমুক মেয়েকে বিয়ে করো সেটা আর বেশি ভালো এটা যায়জ না কখন জায়জ যদি ওদের বিয়ের কথাবার্তা বন্ধ হয়ে যায় বিয়ে না হয় বন্ধ হয়ে যায় তখন আপনি যান কথা বলুন কিন্তু কথাবার্তা চলার মাধ্যমে যায়জ নয় যে মাঝখানে গিয়ে আপনি লোভ দেখিয়ে তাদের বিয়েটাকে ভেঙে দেবেন বিয়ে ভাঙা যায়জ না তেমনি খদ্দের ভাঙানো যায়জ না ওয়ান और रसुल्लाह सल्लाम दलाली करते निषेध कर वह अन तस्वरिया वोजे गाभिर दूध ना दुईए तीन दिन चार दिन ना दुईले पर स्तन मोटा एम ही हो जाए लोके देखे भावे कि गाभी भलो दूध दे लोके जखनी कीन कड़ी दख दुईब तरह देखिए जेमकार तेमनी मार क्षति है ये धोखा मूलक व्यवसा इसलमे जाएज नाइव रसुल्लाह सल्लाह सल्लम निषेध कर যেন আমরা কারো ব্যবসার উপরে ব্যবসা না করি কারো দরদাম চলাকালে তার উপরে আমরা দরদাম করতে না যাই অথবা খদ্দের না ভাঙাই রসুল্লামার কারো ব্যবসা দেখে তার লাভ হচ্ছে হিংসা করলে কারো আই উন্নতি দেখে তার হিংসা করলে না কারো হিংসা করোনা আপোষে তোমরা হিংসা করোনা ওলা তা না যাসু আর দালালি করো না দালালি করা কাকে বলে দুরকম হয় এক হচ্ছে কি যে আপনি কোনো মালের সন্ধান দিয়ে খদ্দের জুটিয়ে দিলেন তারপর আপনি সেখান থেকে কিছু পারিশ্রমিক নিলেন এটাকে শরীয়তের পরিবাস সাই বলে কিন্তু আমরা দালালি বলি তাই না মনে করুন একটা খদ্দের আছে সে মাল চায় বা একজন বিক্রেতা আছে সে খদ্দের চায় একজনকে বললেন তুমি যদি আমার খদ্দের জুটিয়ে দাও তাহলে তোমাকে আমি প্রত্যেক খদ্দের পেছনে আমি পঞ্চাশ টাকা দেবো যেমন দেশে দেখেছেন অনেক ফরে ডাক্তার আছে হাতুরের ডাক্তার আছে তারা রুগী নিয়ে বিশেষ ডাক্তারের কাছে যায় তাই না আর তখন ডাক্তার তাকে কি দেয় কমিশন দেয় না দেয় না এটা হালাল না হারাম এটা হালাল এটা হচ্ছে সাই তার আপনি একটা মেহনত করলেন একজনকে খদ্দের যুগিয়ে দিলেন তার জন্য আপনি তার কাছ থেকে কিছু পারিশ্রমিক নিলেন এটা সমস্যা নেই আর দালালি যেটা যে আপনার নিয়ত নেই কেনার কিন্তু আপনি ক্রেতা বিক্রেতার মাঝখানে বিক্রেতার কাছ থেকে পয়সা নিয়ে জিনিসটার দাম বাড়িয়ে দিলেন নে ক্রেতাকে ধোঁকা দিলেন এটা এক দালালি এই দালালি হারাম ওলা তানা যাসু তোমরা এই রকম করো না ওলা তাবাগাদু তোমরা আপোসে এক অপরের প্রতি বিদ্বেষ রেখো না এক অপরকে ঘৃণা করবে তা করো না ওলা তাজা এক অপরের শত্রু হইও না এক অপরের পিছনে পড়ো না দেখবেন এক এক মানুষ এক এক লোকের পিছনে পড়ে যায় তার মানে কি শত্রু উঠতেও শত্রুতা যা করবেন আগালেও হ্যাঁ যাইভাবেই যাবেন আপনার সে শত্রুতা করছে এইভাবে করা ইসলামে জায়জ না আর তোমাদের কেউ যেন কারো ব্যবসার ওপরে ব্যবসা না করে তার কারণ তাদের ব্যবসা চুক্তি চলছে তাদের কেনা কেনাবেচার কথাবার্তা চলছে আর তুমি সেই সময় টপকে পড়ে নিজের স্বার্থে মাঝখান থেকে দরদাম করতে লাগলে এটা তোমার জন্য যায়জ না প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী একটু বিরতির পর আবার আপনাদের সামনে এসে বাকি কথা সম্পূর্ণ করব কাছে থাকুন সাথে থাকুন প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম আমরা সুল্লা সাল্লা আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন আমাদের কোনো মুসলিম ভাইয়ের ব্যবসার উপরে ব্যবসা না করি এটা নিষেধ এইভাবে উপার্জন করে অপরকে ঠকি একজনকে ধোকা দিয়ে একজনের ক্ষতি করে আমরা যেন ব্যবসা না করি বাদ একে অপরের ব্যবসার উপরে কেউ যেন ব্যবসা না করে না হে আল্লাহর বান্দারা তোমরা আপোসে ভাই ভাই হয়ে যাও আল্লাহ বলেছেন হচ্ছে ভাই ভাই আসলে হু বাইনা তোমরা তোমাদের ভ্রাতৃত্বের সংশোধন করো ভাতৃত্বটাকে বজায় রাখো ঠিক রাখো একজন মোমেন অপর মোমেনের কোনো ক্ষতি করবে না লা নিজে ক্ষতিগ্রস্ত হবে না অপরকে ক্ষতিগ্রস্ত করবে না সব সময় চেষ্টা রাখবে যে আমার যেন ক্ষতি না হয় অপরের যেন ক্ষতি না হয় দরকার নেই আপনি নিজের ক্ষতি করে অপরের উপকার করুন দরকার নেই কিন্তু অপরের ক্ষতি করবেন না আর নিজেরও ক্ষতি করবেন না ক্রয় বিক্রয় ব্যবসায় সব সময় রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আিনু আন্না সিহা দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষার নাম শুভাকাঙ্ক্ষার নাম আমাদের দিনের একটা মৌলিক বিষয় হল যে আপনি অপরের জন্য শুভাকাঙ্ক্ষী হবেন হিতাকাঙ্ক্ষী হবেন সব সময় অপরের ভালাই চাইবেন অপরের মন্দ কামনা করবেন না জিজ্ঞাসা করা হলো ইয়া জন্য বললেন লিল্লাহি ওয়া লাকিতাবিহি ওয়া লারাসুলিহি ওয়া লাইমাতিল মুসলিমিনা এই হিতাকাঙ্ক্ষা এই শুভাকাঙ্ক্ষা কার জন্য হবে আল্লাহর দিনের জন্য হবে আল্লাহর জন্য হবে আল্লাহর দিনের জন্য হবে তার জন্য হবে তার জন্য হবে আর মুসলিম নেতৃবর্গের জন্য হবে রাজা বাদশা নেতা আমির যারা আছে তাদের জন্য আপনি হিতাকাঙ্কি হবেন কারো ক্ষতি কামনা করবেন না ওয়ালি আমি জনসাধারণের জন্য তুমি কি হবে শুভাকাঙ্ক্ষী হবে কারো ক্ষতি কামনা করবে না সবার জন্য কামনা করবে। মুসলিম হচ্ছে সেই যে মুসলিমের দেখবেন এক ভাই অপর ভাইকে নসিহত করছে উপদেশ দিচ্ছে। আর বড় হতভাগা জাতি সেই জাতি যে জাতির মধ্যে নসিহত থাকে না এক অপরের প্রতি শুভাকাঙ্ক্ষা থাকে না উপদেশ দেওয়ার মতো লোক থাকে না এবং উপদেশ যে দেবে উপদেশ দাতাকে লোকে ভালোবাসে না শুভাকাঙ্ক্ষা আপনি প্রদর্শন করবেন আপনি তাকে নসিহত করবেন ঘরের খেয়ে বোনের মোষ চড়াবেন সেখানে নসিহত করতে গেলে মানুষ আপনাকে অপছন্দ করে তাই না এমন পরিবেশ আছে যে পরিবেশে একটা ভালো লোক এটা করোনা ওটা করোনা যদি খারাপ কাজে বাধা দেওয়া হয় মন্দ কাজে বাধা দেওয়া হয় ভালো কাজের আদেশ দেওয়া হয় চোখের বালি হয়ে যাবেন আপনি অথচ বিনা পয়সাতে আপনি তাদের উপকার করছেন সেই জাতি হচ্ছে খুবই ওই যে জাতির মধ্যে যখন নবীরা আসতেন তখন নবীরা বলছেন দেয় যে বিনা পয়সায় উপদেশ দেয় বিনা পারিশ্রমিকের উপদেশ দেয় তাদের কথা তোমরা পছন্দ করো না নিকৃষ্ট জাতি সুতরাং দিন হবে এক অপরের প্রতি কি শুভাকাঙ্ক্ষা কামনার ওপরে প্রতিষ্ঠিত রসুল্লাহ বলছেন আর দিন আর না সিহা দিনা আপনার মুখে কালী লেগে আছে তার জন্য আয়নার দরকার নেই আপনার ভাই বলে দেবে ভাই যান আপনার মুখে কালী লেগে আছে তাই না যার মুখে আসছে তো আমার কি ওর মুখে থাকলে আমার কি না আপনি আপনার ভাইয়ের জন্য আয়না স্বরূপ আপনার মুখে কালি লেগে আছে আপনি কোন খারাপ কাজ করছেন বলে ভাই ঠিক না এটাই তো আয়না তাই না এইভাবে মুসলমানরা পরস্পর সহযোগিতার ওপরে সহানুভূতিশীল জাতি হয়ে উঠবে নিজের পরিবার গড়বে নিজের পরিবারের মধ্যে সেই রকম সুন্দর পরিবার গড়বে আর তারপরে আস্তে আস্তে সমাজ গড়বে যে সমাজে শুধু ইসলামী শিক্ষার মাধ্যমে ইসলামী হালাল হালাল রুজি চারিদিকে আর শুভাকাঙ্ক্ষা এক অপরের প্রতি শুভানুধ্যায়ী হবে এক অপরের প্রতি উপদেশমূলক বাক্য ব্যবহার করবে আচরণ করবে তাহলে সেই সমাজ সেই সুন্দর সেই সুষ্ঠু সমাজ সেই স্বপ্নের গড়া সমাজ সেই বেহস্তি পরিবেশ আমরা দেখতে চাই আমরা চাই যে আমাদের সমাজে যেন কোনো রকম এমন লোক না হয় যেভাবে সমাজবিরোধী মুশকিল তো সমাজ বিরোধীদেরকে নিয়ে সমাজবিরোধীরা আমাদের সুখ শান্তিতে আগুন ধরায় সমাজবিরোধীরা আমাদের সুখ লণ্ঠন করে এই লুণ্ঠনকারী সুখ লুণ্ঠনকারী সমাজ বিরোধীদেরকে যদি আমরা সমাজ থেকে দূর না করতে পারি তাহলে আমাদের সমাজে শান্তি বিরাজ করবে না অশান্তির দাবানল আজ ঘরে ঘরে অশান্তির দাবানল সমাজে সমাজে অশান্তির দাবানল তাদের জন্য সমাজ বিরোধীদের জন্য যারা নিজেদের দিনকে বিক্রি করে দুনিয়ার বিনিময়ে যারা আখেরাতকে বিক্রি করে দুনিয়ার বিনিময়ে এদেরকে নিয়েই বড় সমস্যা কিন্তু রসুল্লাহ আসালাম এমন সমাজ চেয়েছিলেন যে সমাজের মাঝে কেউ কাউকে ধোকা দেবে না কেউ কারো ক্ষতি করবে না আর বলেছিলেন আর দিন আর নসিহা ন শুভাকাঙ্ক্ষা শুভকামনাই হচ্ছে দিন সুতরাং দিনের অনেক কিছুই আছে কিন্তু গুরুত্ব আরোপ করে এটা বললেন যেমন বলা হয় হয়েছে আলহাজ্য আরাফা হজ হচ্ছে আরাফাদের মাঠে কিন্তু শুধু আরাফাদের মাঠে গেলেই কি হজ হবে না হজের তো অনেক কাজ আছে কিন্তু বলেছিলেনরাফা উপদেশ দেবে এর গুরুত্ব আরোপ করার জন্য বলা হয়েছে সুতরাং কেউ কারো ব্যবসার উপরে ব্যবসা করবে না যেহেতু রসুল ইসলাম কথাও বলেছেন মোমিন মোমিনের ভাই সুতরাং জায়েজ নয় যে সে তার ভাইয়ের ব্যবসার উপরে ব্যবসা করে ওলাই আখ তবু ওলা খেতোবাতে আঁকি আর ভাই যে মেয়েকে পায়গাম দিয়েছে সেই পায়গামের ওপরে তুমি পায়গাম দেবে তা চলবে না তুমি আগে দিলে না কেন এখন তার সঙ্গে কথাবার্তা চলছে এখন তুমি বলবে আমাকে দাও এটা কেন হয়তো শুনলেন আগে যে মেয়েটা ভালো তুমি মেয়েটা ভালো তো আগে জানতে হতো বেশ পরে জানলে যখন একজনের সাথে কথাবার্তা চলছে তার সঙ্গে সেট হয়ে যাক যদি না হয় ছেড়ে দেয় তারপর তুমি গিয়ে কথা বলো কিন্তু কথাবার্তা কালে, তাদের সঙ্গে এখনো কথাবার্তা পাকা হয়নি বা পাকা হয়ে গেছে আর ফট করে গিয়ে বিয়েটা ভাঙিয়ে দিলেন তাই না এটা কিন্তু মুসলিমের চরিত্র না মুসলিমের চরিত্র হবে পবিত্র পরিচ্ছন্ন এবং এমন চরিত্র যে চরিত্রের কথা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলছেন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মোমেন্ট কেউ হতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে অপরের জন্য তাই ভালোবেসেছে যা নিজের জন্য ভালোবাসে অপরের জন্য তাই পছন্দ করেছে যা নিজের জন্য পছন্দ করে এই শ্রেণীর হাদিস আমরা বহু পড়ি বহু শুনি বহু জানি কিন্তু সমস্যা হচ্ছে মানার ব্যাপার মানার কথা যে আমরা মানতে পারি না আর এই জন্যে আমাদের সমাজে বিস্তার লাভ করেছে নানা সমাজবিরোধী কাজ সেই কাজ নিয়ে আমরা একদম দুঃখের দাবানলে বাস করছি এমন অরণ্যে বাস করছি যে অরণ্য যেন রোদন করা হয় এমন উপদেশ যেন উলু মনে মুক্তা ছড়ানো হয় কেউ গ্রহণ করা থাকে না আল্লাহ যাকে তৌফিক দেন সেই গ্রহণ করে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা উপদেশকারীর উপদেশটার উপদেশ গ্রহণ করি এবং দিনে দুনিয়াতে সব জায়গায় উপকৃত হই আখেরাতের হাতের পাথেও সংগ্রহ করে জান্নাতবাসী হতে পারি আল্লাহ মামিন কোন এক ব্যক্তি অসুস্থ বা বিয়ের জন্য বা মেয়ের বিয়ের জন্য চাঁদার জন্য এসছে তো মসজিদের ভিতরে কি চাঁদা কালেকশন করা যায় না মসজিদের ভিতরে চাওয়া চাঁদা করা এটা নিষেধ না আল্লাহ রসুল সাল্লাহ আসসাল্লামের জামানাতেও এরকম চাঁদা আদায় হয়েছে শুনেছেন আপনারা যে এক সময় আল্লাহ রসুল সাল্লা মসজিদেই ছিলেন আর কিছু লোক এলো তারা পশুর চামড়া পরা অবস্থায় পশুর চামড়া পরে এসেছিলো তাদের অবস্থা দেখে আল্লাহ রসুল সাল্লা আলিয়া সাল্লাম খুবই কষ্ট পেলেন তারপরে খরচ করতে বললেন কিন্তু খরচ করা করা সেরকম তাড়াতাড়ি শুরু হলো না পরিশেষে এক ব্যক্তি হাতের মুষ্টিতে কিছু মুদ্রা নিয়ে এসে আল্লাহ রসুলামের কাছে রাখলেন আর তার দেখা আস্তে আস্তে আস্তে আস্তে চাঁদা আসতে শুরু হয়ে গেল দান আসতে শুরু হয়ে গেল তা দেখে রসুল্লাহ সাল্লা বললেন মানসান্নাফিল ইসলাম সুনাতন হাসানাতান ফালাহু আজরোহা ও আজরু মানে আমিলা বিহা যে ব্যক্তি ইসলামে কোনো প্রথা চালু করবে তার সে তার স্বভাব পাবে এবং তার দেখা দেখি যে অনুসারী হয়ে সেই সুনত পালন করবে তারও স্বভাব হবে এবং তাদের যে স্বভাব হবে সেই স্বভাব প্রথম যে চালু করলো তারও হবে তা আমার উদ্দেশ্যটা কি যে এখানে দানের ব্যাপার ছিল তো মসজিদের ভিতরেই ছিল যদি প্রয়োজন হয় কোনো মানুষ এসে মসজিদের ভিতরে চায় তাতে সমস্যা নেই বাকি তাহলে চাওয়াটা কী সেটা আলাদা কথা আমাদের একটা পর্ব আছে একটা বৈঠক আছে যে বৈঠকে আমরা বলব যে চাওয়াটা কি। মসজিদের ভিতরে ক্রয় বিক্রয় হারাম কিন্তু যদি অভাবের কারণে কেউ চায় তো সেখানে অনেক মশলা মশাইলের ব্যাপারে উলেমাদের মধ্যে মত পার্থক্য রয়েছে আর এই বিষয়টা আমাকে সন্দেহে ফেলে এই ব্যাপারে আমি কি করব। এখন প্রশ্নটা দুই রকম প্রশ্নটা হলো ব্যবসা হালাল হারামের ব্যাপারে নাকি মশলা মশলার ব্যাপারে ব্যাপারে ব্যাপারে যেমন নামাজ নামাজের নামাজ হয় না এখন রুকু পেলে রাখা হবে না সন্দেহ এই একটা একটা ব্যাপার। আর ব্যবসা, সেটা হালাল না হারাম তারপরে বিদেশিগারেট হালাল না হারাম এই শ্রেণীর দ্বন্দ্বের সময় কোনটা আপনার উত্তর যদি উত্তর দুটোই প্রকাশ যদি হারাম হালালের ব্যাপারে হয় খাওয়ার খাদ্য হালাল না হারাম ব্যাপারে হয় তাহলে আমি বলেছিলাম যে দূরে থাকা ভালো আর এই শ্রেণীর মশলা যেমন বললাম রুকু পেলে রাকাত গণ্য হবে না হবে না কারণ হাদিসে আছে যে ব্যক্তি সুরা ফাতেহা পাঠ করে না তার নামাজ হয় না আর যে রুকুতে এসে সামিল হয় সে সুরা ফাতেহা পাঠ করে না অতএব রাকাত হবে না যেমন ইমাম বোখারি ইমাম শৌকানি ইত্যাদির মত যে রুকুতে সামিল হলে পরে রাকাত গণ্য হবে না কিন্তু অন্যান্য ওলামারা বলছেন রুকুতে সামিল হলে রাকাত গণ্য হবে এসেই সন্দেহ হলে আপনি যে আলেমের কথাটা বড় মনে করবেন ভালো মনে করবেন গ্রহণ করবেন ইশা আপনি বেঁচে যাবেন প্রিয় দর্শক মন্ডলী সময় শেষ হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে সঠিক মানাত্ম ফিক দেন ওসল্লাহ নবিনে মোহাম্মদ ওয়াল আলী ওয়াসবি হেজমাই